আব্দুল্লাহ ইবনু আব্বাস সাদি আল্লাহ তাল্লাহ তিনি অতপর আমি বিছানায় প্রশস্ত দিকে শুলাম। এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ও স্ত্রী বিছানার লম্বা দিকে শুলেন। আর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ঘুমিয়ে পড়লেন এমনিভাবে রাত যখন অর্ধেক হয়ে গেল তার কিছু পূর্বে কিংবা কিছু পরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জাগলেন তিনি বসে হাত দিয়ে তার মুখমণ্ডল থেকে ঘুমের আবেশ মু লাগলেন অতপর সুরা আল ইমরানের শেষ দশটি আয়াত তিলওয়াত করলেন অতপর দাঁড়িয়ে একটি ঝুলন্ত মশক হতে সুন্দরভাবে অজু করলেন অতপর সালাতে দাঁড়িয়ে গেলেন ইবনু আব্বাস সালিয়াল তালাহ বলেন আমিও উঠে তিনি যেরূপ করেছেন তদ্রুপ করলাম তারপর গিয়ে তার বাম পাশে দাঁড়ালাম তিনি তার ডান হাত আমার মাথার উপরে রাখলেন এবং আমার ডান কান ধরে একটু নাড়া দিয়ে ডান পাশে এনে দাঁড় করালেন অতপর তিনি সালাত আদায় করলেন। তারপর দুরাকাত তারপর দুরাকাত তারপর দুরাকাত তারপর দুরাকাত তারপর তারপর বেতর আদায় করলেন তারপর শুয়ে পড়লেন কিছুক্ষণ পর তার নিকট মোয়িন এলে दाड़े हल्का भाई दूर का सालाद आदाय करलर बड़िए गए फजर सालाद आदाय करल